আসসালামাইকুম রাহম তিনি বলেন যে ওয়ালা বার সম্পর্কটা চার ধরনের হইতে পারে চার রকমের হইতে পারে এক ধরনের ওয়ালা বারা এটা হলো খাদ্যের উদাহরণ দিয়ে বলছেন তার ইমানে রক্ষা হবে না ইমানে থাকবে না এটা খাবারের মত খাবার যেমন নিয়মিত খাইতে হয় এই ওয়ালার সম্পর্ক নিয়মিত তার মতে থাকতে হবে না হলে তার ইমান বাজবে না তার সাথে হবে এটা ওয়ালা এটা হলো তিনি বলছেন এই না হবে বিশুদ্ধ যে আলেম শেরেক মুক্ত যে আলেম বেদাত মুক্ত এই সমস্ত ওলানাই এটা সমের মতো একজন মমিনের খাবার তোমার প্রতিদিন অপরিহার্য বিষয় এই ধরনের কেরামদের সহবত তার জন্য অপরিহার্য বিষয় কারণ আল্লাহর নির্দেশ দিয়েছেন তোমার নিজেকে ওই সমস্ত মানুষের সাথে আকায় রাখ সবর করিয়োজিত রাখো क्त यह समस्त ओलाना क्रामे लेको তাদের থেকে বিশুদ্ধ আল্লাহ সোহবতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন হেমান আল্লাহকে ভয় কর এবং সিনে সহপে থাকো থাকো দেখে এবং আমলের ক্ষেত্রে সত্যবাদী যে আমলের মধ্যে বেদাত নাই সন্ন্যতের উপরে আমল করে এই সমস্ত সত্যবাদী ওলামায়ের সহপে থাকা এটা খাবারের মতো অপরিহার্য বিষয় আরেকটা সৌপথ হলো ওষুধের মত এগুলো কাজ আরেকটা সহবত হবে আরেকটা ওয়ালা হবে ওষুধের মত সময় খায় না মাঝে মাঝে মাঝে দরকার দরকার দরকার হয় হলে খায় হইলে বন্ধ করে আর খায় না মানে দরকার প্রয়োজনীয়তা মিটে গেলে বন্ধ করে দেয় আর প্রয়োজন হইলে মানুষ খায় সমাজের কিছু কিছু মানুষের সাথে এরকম বন্ধুত্ব রাখতে হয় সাময়িক বন্ধুত্বটা ততক্ষণ যতক্ষণ তাকে শেরিক এবং ভেদাহাতের দাওয়াত স্পষ্ট তার সামনে তুলে ধরা না হবে এখন দাওয়াত স্পষ্ট করা হয়েছে এরপরেও সে দের দিকে আসবে না সুন্নতের দিকে আসবে না বাস যতক্ষণ দাও প্রয়োজন ছিল এতক্ষণ তার সাথে আমার সম্পর্ক দাওয়াত হয়ে গেছে এখন বুঝা গেছে সে এই দাওয়াত গ্রহণ করবে না তার সাথে আর সম্পর্ক নেই ভাড়া শুরু হয়ে গেল ওলা আর থাকবে না এটা ওষুধের মতো যতক্ষণ দরকার এতক্ষণ ওয়ালা যখন আমি মনে করবো যে না আর থাকা সম্ভব না তখন বাড়া হবে আরেকটা হইলো রোগের মতো সংক্রামক রোগের মতো কারো সাথে ওয়ালা হইলে ওই ওয়ালার কারণে তার রোগটা আমার ভিতরে ঢুকতে পারে একজন মুনাফেকের সাথে একজন মুসলিকের সাথে আমি যদি ওয়ালা করি তার শেরেকটা তার নেফাকে তার বদখাসিয়েত আমার ভিতরে চলে আসতে পারে তাহলে তার থেকে দূরে থাকতে হবে বাড়া করতে হবে তার সাথে ওয়ালা করা যাবে না এটা হলো অসুখের মতো আরেকটা ওয়ালা ভাড়ার সম্পর্কে বলেন যে এই ওয়ালা ভাড়াটা হইল সবসময় এটার থেকে দূরে থাকাই অপরিহার্য বিষয় যেমন বিশ। বিষটা যদি কে বলে যে জীবনে একবার খাই দেখি অনেকে বলে কে হারান কাজও জীবনে একবার করি দেখতে হয় না হয় যে এটা হারান খারাপ বুঝবো কেন সিনেমা একবার জীবনে দেখতে হয় একবার না দেখলে এটা যে খারাপ আমি বুঝবো কেন ষের মত কোন অবস্থায় তার সাথে কোন ওয়ালার সম্পর্ক রাখাই যাবে না তার সাথে বাড়ার সম্পর্ক থাকতে হবে তাহলে আমরা বুঝলাম মোটামুটি ওয়ালা বাড়া কি জিনিস